السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمد ونستعينه ونستغفره ونؤمن ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا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 شارك له ولا خالقه ولا والد له ولا ولد له ولا ذنا وانا مشي وانا له وانا غسي له وانا نظيم له ونشهد ان ما سيدنا وسندنا وشفيعنا وحبيبنا قُلْ أَنَا الذي اللَّهِ مُنْهَمَدُ الَّذِي أُرْسِلَ إِلَيْكَ فَكُنْتَ نَاسًا بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بإذنه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 اللهم صل على محمد صلي اللهم صل على وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم فما بارك على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله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 وَمَن أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا قُلْ قَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَلِكَ فِي الْأَضْلالِ مُسْرِفُونَ إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يبتلوا أو يصلوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفع من الأرض ذكَ لَكُم خز في الأُّن في الُّنيا دكُم في الأآخرَِةِ عذااب معظم إِ النَّذينَ تَب مِ قَضْلِن تَقَذِ لَهِم صَدم أَ الله غَفول الحيم يا ايها الذين امنوا اتقوا الله ارتموا اليه واستنوا واجاهدوا في سبيل الله لعلكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আজকে জাতীয়তা সির ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বাসাবো মাঠের দশম জাতীয় তথ্যের উপর উপস্থিত সমাজ ও আমার যুবক ভাইয়েরা তারা আলের মা ওরা আল্লাহ তালা রবনীত অসংখ্য প্রশংসা যিনি আমার আর আপনাকে আলহামদুলিল্লা আমার জন্য যে বিষয় নির্ধারণ করা হয়েছে সে বিষয় হল সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ওর আনকারিম এবং ঘোষক আমার সামনে যে কোরআন করেছেন পূর্বের দুই আয়াত এবং পরের এক আয়াত করেছি আপনাদের সামনে ইনশা আল্লাহ আল্লাহিক দান করেন এই আয়াতিমের আলোকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ অল্প সময় কথা বলার চেষ্টা করবো এই জমিনে নবী রহমত হয়ে জড়িত হয়েছেন এটি কি আমাদের সাথে কারোর দ্বিমত আছে রসুল রহমত রসুল কিমা من রসুল করিমেন আমার রহমত থেকেও তুমি কিছু পেয়েছ আমাকে বিশাল অংশ পেয়েছি রসুল করিম সাল্লাম বললেন কোন অংশ তুমি পেয়েছ তুমি কি পাইলা বললেন আশেবাসী আমি আমার আখরাত নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকতাম কি হবে এ নিয়ে আমি ভয়েতাম আশাবাদী হইলাম যে নবী রা কেউ মাফ করে দেবেলনাথ আর মাতাতে আমি তীরে কবিরের মধ্যে পাইছি মেরে ভাই জাহাজ শুধু আমার জন্য রহমত নয় জন রহমত আমাদের নবী হজর জন রহমত নী রহমত এটা যদি দুনিয়া হাওলাত নেয় আমাদের কাছ থেকে কোরআন করিমের সন্ত্রাস দমনের থিওরি যদি দুনিয়া বাসী হাওলাত নেয় আজকের ইউরোপ হাওলাত নেয় হাওলাত তো বুঝেন না বাংলাকে আজকের ইউরোপ যদি আমাদের কাছ থেকে এই তথ্য আর আমাদের এই পরিবেশনা যদি ধার নেয়ের ব্রিটেন যদি ধার নেয় রাশিয়া যদি আমান বাধ্য মূলত সন্ত্রাস ও জঙ্গিবাদ জন্য লম্বা তাত্ত্বিক আলোচনার দরকার এর জন্য আমাকে সন্ত্রাসের সংজ্ঞা দেওয়া দরকার এর জন্য আমাদেরকে জঙ্গিবাদের সংজ্ঞাও শিখা দরকার সন্ত্রাস কত প্রকার এটাও শিখা দরকার জঙ্গিবাদ কাকে বলে এটাও শিখা দরকার আর সন্ত্রাস জঙ্গিবাদ সমাজে কারা করে এটাও জানা দরকার এবং মূলত আজকে জঙ্গিবাদ কথাটা কেন বলা হয় এটাও বোঝা দরকার কিন্তু আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত গত আটচল্লিশ ঘন্টাতেও আমার ঘুমাবাদ শুধু হয় এজন্য আমি আপনাদের সামনে বড় প্রান্ত আমি শুধু মৌল আব্দুল আকিজ সাহেবের অনুরোধেই আপনাদের কাছে আসছি আমার শরীর আমাকে দিচ্ছে না দিল দামাগ আমার পরাগান্দা এজন্য এত লম্বা তথ্যবন কথা বলার সুযোগ আমার হাতে হবে না শুধু আমি আপনাদের কাছে অতটুকু আরজ করব আমাকে যে বলা হলো জঙ্গিবাদ প্রতিরোধে পড়া আহংকারী আসলে ইসলামের জঙ্গিবাদ নাই কি বলছি বলেন তো বলেন আবার বলেন ইসলামে নাই ইসলামে কি নাই বলেন হ্যাঁ ইসলামের জেহাদ আছে কি আছে বলেন কি নাই সন্ত্রাস জঙ্গিবাদ ইসলামে কি আছে বলেন জেহাদ সন্ত্রাস নয় সন্ত্রাস নয় বলেন তো জেহাদের সংজ্ঞা আলাদা জঙ্গিবাদের সংজ্ঞা আলাদা আমি কি বুঝেতে পারছি এই জন্য হইতে পারে এখানে মিডিয়ার অনেক মানুষ থাকবেন সরকারের সব বিভাগের মানুষ থাকবেন আমাদের এই কথাগুলোকে বলছি বিকৃত করার সুযোগ নাই যদি আমি আপনিও হাসরমানে উঠবেন এই বলে আমার উন্নত হাসরের ময়দানে উঠব আমাদেরকে বিকৃত করার কি নাই বলেন বিকৃত করার কি নাই সুযোগ নাই কলম আপনার হাতে কলম আপনার হাতে এই জন্য যা দিবেন মনে রাখবেন এখানেও কলমালা আরো আছে শুধু এখানে কলমলা নাই এখানেও কলমালা আছে আছে কিনা এখানে কি কলমলা আছে না নাই এখানেও কলমলা শুধু আপনাদের হাতে কলম নাই এখানেও কলমলা আছে এই কলম আপনার কলম বেশি থেকে বেশি কালকে পত্রিকা উঠবে কিন্তু এখানে যে কলমওয়ালা এটা আর সাহিবের মালিকের সামনে হাসলের ময়দানে উঠবে আপনাদেরকে বলছি অনুরোধ করে বলছি আমার এই কথাগুলোকে ইসলামের জঙ্গিবাদ নাই ইসলামী কি আছে বলেন হ্যাঁ ইসলামের জেহাদ আছে জেহাদ জঙ্গিবাদ নয় আর কি নয় জেহাদ নয় নিরীহ কোন মানুষকে হত্যা করা এটা জেহাজ নয় নিরীহ কোনটা পরুমাল একটা পেশায়া দিয়া যাকে তাকে হত্যা করা কে এটা সম্পূর্ণ এটা শুধু মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং মুসলমানদেরকে কুলুষিত করার ষড়যন্ত্র এবং এই জাতির মানুষগুলোকে সাধারণ মানুষগুলোকে ওলামায় উম থেকে দূরে সরাবার ষড়যন্ত্র শুধু এদেশের মানুষগুলো যেন সাথে রাখে এই জন্য ষড়যন্ত্র কিন্তু বুঝে রাখা উচিত এই ষড়যন্ত্র করে ইসলাম নিভানো যাবে না ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে কারা সন্ত্রাসী কারা জঙ্গিবাদী আর কারা নিহাত চিহ্নিত হয়ে গেছে কথা ঠিক নাম না সারা বাংলাদেশে চিহ্নিত হইতে কিনা বলেন আলহামদুল্লা করতে করেন তিনি শেষ পর্যন্ত বলেছেন এদেশে কয় কি নাই বলেন জঙ্গি নাই এদেশের কয় কি কিনাই বলেন জঙ্গি নাই আপনি যদি কষ্ট করেন এদেশের কয় মাছাগুলোতে কি আছে আমরা বলবো আছে আমাদের কাছে একটা অস্ত্র আছে ওটার নাম কি বলেন এটা আছে আমাদের কাছে খুব বড় অস্ত্র শস্ত্র কি বলেন হ্যাঁ এটা অনেক বড় দামি অস্ত্র আমাদের কাছে আরেকটা আছে এটা হইলো একটা অস্ত্র কোরবানির সময়ে জানোয়ার যখন যাবে হবে আল্লাহ নবী বলছেন খবরদার কোন জানোয়ার যাবে জবে আগে তার ছুরিকে ধার দিয়ে নাও যেন পশুর অধিকার সংরক্ষিত হয় তুমি হাস দিতে বলছি কেন বলেন আরে যে জানোয়ার একটু পরে মরবে ওই জানোয়ারের অধিকারও যেন সংরক্ষিত হয় ইসলাম শুধু মানবাধিকার সংরক্ষণ করে নাই ইসলাম পশুর অধিকার সংরক্ষণ করেছে ইসলাম বলেছে ইসলামের নবী বলেন জানোয়ারের সামনে জানোয়ারকে যাবে করোনা কোন গরুর সামনে গরুকে যাবে করো না কোনো ছাগলের সামনে ছাগল আর বক্রি যাবে করোনা ইসলাম শুধু মৃত গরু মৃত প্রায় শান্ত হওয়ার আগে গরুকে ছাড় দিও না ছাড় দিও না পা দিও না ইসলাম মুর্দা জানোয়ারের অধিকার সংরক্ষণ করছে যে ইসলাম মুর্দা জানানোর অধিকার সংরক্ষণ করে মূর্গা জানুয়ার বুঝলেন তো যাবে হয়ে গেছে ওই জানুয়ারের অধিকার ইসলাম সংরক্ষণ করে ওই ইসলাম কোন নিহাত্মে ভাইও অধীপ সাথে বলতে হয় যদি দুর্বল মুসলমান হয় মুসলমান যদি রক্তের সাগরে তখন জঙ্গিবাদ হয় না নিজের হাত্র মানুষ যদি মারা যায় অন্য তখন কেন জঙ্গিবাদ হয় কেউ বলে না কেনবার মতে কেউ বলে না যখন মুসলমান রক্ত ধরে তখন কেউ জঙ্গি হয় না কেন কাশ্মীরে কেন হয় না ইন্ডিয়ান বাহিনী কেন জঙ্গি হয় না তখন কেন মুসলমান জঙ্গিবাদ হয় তাইলে বোঝা গেছে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এটা সম্পূর্ণ কি এটা সম্পূর্ণ ষড়যন্ত্র তোমরা আইনের পরে কি হবে সেটা জানো না ইসলাম আইন তয়াব জানে ইসলাম আইন তয়াব জানে ইসলাম শুধু আইন তয়োগ করে না আইনের আগে ইসলাম তরিবিয়াস করে আইনের পরেও ইসলাম তরিবিয়াস করে Islam sudhayin kayaq parayin Islam toaribiyota kare Islam kikare balay Islam toaribiyota kare Islam toaribiyota kare Ato mwza kare lakul ala bim balay Inna ma jazaa الذina yuhhariboon allahva rasoolah Inna ma jazaa الذina yuhhariboon allahva rasoolah Wayatawna fil ardi fataada ain yuqattalu au yusallabu au tuqattaa eydeehim wo arjulahum min khilaaf au yunhawu mila alaabdi Islami khan ishamsa say যদি তবা করে তো খোলা তবা করলে তাস্তা কি তবে হ্যাঁ যদি হুকুমতের কাছে সফরদ হয়ে যায় তখন আর তো রাস্তা খোলা নাই মজা ইসলাম ইসলাম কি সুন্দর তালিম আর তার ইসলাম কি সুন্দর আহতাম আহতামের সাথে সাথে ব্যবস্থা করেছে সময় হবে দেখেন শুধু থ্রেট দেওয়া শুধু থ্রেট দেওয়া এই হইল এক ধরনের সন্ত্রাস সন্ত্রাস ফ্রেড দেওয়া মাল অপহরণ করা হলো এক ধরনের সন্ত্রাস বলেন শুধু ধমকায় দিছে ধমকও দিচ্ছে বিজলছে এ হইল কয় নম্বর সন্ত্রাস তিন নম্বর তাহলে সন্ত্রাস যদি হয় চার নম্বরের চার ধরনের শাস্তি হবে চার ধরনের শাস্তি হবে কি বলেন চার ধরনের এই চার ধরনের শাস্তির পরে যদি ই না ايه البراج بشيبه لرب كريم ماض رب البن ماض ايه البراج بطاعة راسك لراسك سبحان الله الحمدين سبحان الله اي جنا انما جزاء الذين يحاربون الله ورسوله اللهم تلبوا للم اوه الله اكبر كبيرا افسوس كل جفت زي امن موك البحشاء لين اتكلم يحراج السامن البحشاء মুসলমানদের দুর্দশা দেখলে কলিয়া থেকে যায় কিন্তু মুসলমান নিহত হয়ে গেছে এখন সারা দুনিয়া চেঁচা দিয়েছে আরে ঠিক না বাদি নিহত হয়ে গেছে আমরা খুশি না এটা আমরা মানি না আমরা আমরা এটা আমরা খুশি হয়ে তার গুলিতে নিহত হয়ে গেছে এখন সারা দুনিয়া কি হয়ে গেল একজনের রক্তের এত দাম আর মুসলমানদের তিন লাখ রক্তের কোন দাম নাই কি হয় মুসলমান রক্তের দাম সেদিন থেকে কমে গেছে যেদিন থেকে মুসলমান রক্তের দাম বানানো হয়েছে কি লেগা আমার কথাকে আপনাদের পর্যন্ত পুছিয়ে দেওয়ার জন্য জোরে আওয়াজে পুছিয়ে দেওয়ার জন্য এটা যদি নষ্ট হয়ে যায় এটা এটাকে কি করতে হয় বলেন ঠিক করতে গেলে কি করে বলেন ছোট্ট ছোট্ট হাতরে দিয়ে যদি মোটা মোটামুটি সাহস্তা হয় ছোট্ট ছোট্ট যদি সাহস্তা হয় তো ব্যাস ওকে ঠিক আছে চল। যদি ছোট্ট ফিটায় সাহায্য না হয় হ্যাঁ হেন লাগে বড়টা লাগে বড় হাতুড়ি লাগে এটাও যদি না হয় এটা সুরাত দিয়ে দেওয়া হয় আরে কথা ঠিক তৈরি গেছে শুরু আমাদের কারণে ফ্রিটাই শুরু হয়েছে কারণে বলেন শুরু আমাদের কারণে শুরু আমাদের কারণে আপনি বলেন তো আমি আপনাদের সামনে সন্ত্রাসের প্রশ্নের উত্তর দেন কত পার্সেন্ট নামাজ পড়ে তাহলে তো এই সমাজে তুইটা আসতেছে আরে কথা ঠিক না এই সমাজের উপরে কি আসতেছে বলেন সবচেয়ে কাছের দেশ আমরা শুধু এই নদীর কই পারো পা আরে কথা ঠিক না রাখি বলে না মাত্র চারশো কিলো যদি এই পিটাই শুরু হয় তাহলে আমাদের জন্য কোন পিটাই অপেক্ষা করছে সে বলে হ ইমানের বিচার প্রত্যাশা করতেছে তাও যদি না হয় খোদা না কাস্তা জাহান্নাম রা আগুন অপেক্ষা করতে করে বলেছেন ক্বুল ইবাদি আল্লাযীনা তুফউ ওয়ালা আনফুসুহুম জামিয়া ইন্নাহু ওয়াল وعنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب من قبل أن يأتيكم العذاب بغتة من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أموزل من قبله আরে ফেরো ফেরো ফেরো হুকুমরা কে বলে ফেরো আমাদেরকে বলে ফেরো আমাদেরকে বলে ফেরো আপনাদেরকে বলে ফেরো ফেরো ফেরো ফির দিনের দিকে ছাড়া কদম এই জাতীয় আজাদ থেকে বাঁচার জাতি শুরু করতে বাকি না যে পরিমান আজাদ হয় জাতির কানের মাসি না কথা ঠিক না ব্যাপী বলে না জবাব যা দিন এতটা হৃদয় আয়া সব আলমিনে দৌড়াও রক্তি সুন্দর নারী চলে সপন্ন দিকে যাবা কোথায় সব আই না বলেন তো কি বলছে আইনা তা বলেন আইনা তা তো কোথায় আরে চলছ কোন দিকে কোন দিকে তুফান। মশাল একটা বিষয় রাখে না যে এটা পর্দার উপরে আস পর্দা ফরজান আরো দুটো বলেন ফরজদান যুদ্ধে সত্তর জন সাহাবি মার খেয়েছেন সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন কয়টা তরফ জোরে বলেন জামাত রসুলের হাতে সাথে ময়দানে খেলাফর্জি শুধু একটা এখানে দাঁড়াও চল্লিশ দাঁড়াইলেন না কয়জন দাঁড়ালেন না চল্লিশ জন দাঁড়ালেন না অঙ্ক বুঝে থাকলে শহীদ হয়ে গেল কতজন দাঁড়ালেন না শহীদ হইলেন কতজন এবার বলেন নামাজের সাফে ঢাকাবাসীর কতজন দাঁড়ায় না আমরা কেন এখানে দাঁড়িয়ে থাকবো যুদ্ধ তো শেষ আরে বোঝেন না এই কথা দেহ শেষ হয়ে গেছে এখানে কেন দাঁড়ায় থাকবো এখানে পাথর লাগছে এখানে পাথর লাগছে এখানে এখানে এখানে এখানে এখানে পাথর লাগছে কাজা চারটা দাঁত ছড়ে গেল বারো কিলো ওজনের লোহার টুপি এখানে ঢুকে গেছে একটা মাত্র হুকুম শব্দ আর কি বলবো এটা বলতেও তো ভয় হয় আলমীর পূজাতে চেয়েছেন আমার রসুলের একটা হুকুমের দাম রসুলের রক্তের চেয়েও বেশি হয় রসুলের ভাত একটা হলে রসুলের গাছ একটা রসুলের শরীর মু এখন রসুলের কথা রসুলের কথা তো আমাদের জন্য সরিয়ত রসুলের শরীর আমাদের জন্য সরিয়ত নয় রসুলের শরীরের একটা বুঝে থাকলে বলেন জন মানুষ যদি একটা খেলাফ করার কারণে সত্তর জন শহীদ হওয়ার প্রয়োজন হয় বলেন আজকের কতক্ষণ করে পঁচানব্বই জন কটা করে একটা এখন তো থেকে ইমানের জানাজা উঠে গেছে আরে কথা ঠিক না করে না এখন তো এখানে ইমানের জানাজা উঠে গেছে ইমানের জানাজা উঠে গেছে ঘর থেকে ইমানকে ধাক্কা দেওয়া বের করছে আমি ঘরে ঘরে ধাক্কা খেয়েছেন আর আমার আপনার ঘর থেকে দিনকে ধাক্কা দিয়ে দেওয়া যাবে আমাদের উপরে নুসত আসবে সাহায্য আসবে এটা হইতে পারে না তুম সরণ সুমলা তুম সরণ আজাব আসবে এরপরে কান হবে না আজাব আসবে এরপরে কান হবে না বাগদাদের কেন মুসলমানের কান্নার পরেও বাগদাদের বাগদাদের হত হত্যা শেষ হয় না একটাই তার আলমীর আগেই বলে দিয়েছেন নিয়োগ করে আজ থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বেনামাজি বন্ধুরা নামাজ ছাড়ব না তার জীবনে ইনশাআল্লাহ করবো না আমাদের ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিগদান করেন রমদারের রোজা মা বোনেরা ভিতরে যারা মা বোনরা আছেন আপনারা আমাদের মা বোনেরা আল্লাহর হেরাম লাগে আশ্চর্য লাগে মা বোনদের জিন্দগি দেখতে আশ্চর্য লাগে মনে হয় যেন জানা মেরে দস্ত যদি জাননাটা আগুন লাগিয়া যায় যদি যাহার নাম নিভে যায় যদি মালাকুল মত হয়ে যায় এই কথাগুলো মালাকুল মত হয়ে যেতে মালাকুল মত আসবে না তোমার মত হবে না তোমাকে কবরে সোয়া লাগবে না তোমার হাসন মানে যাওয়া লাগবে না এরকম যদি হয় তো বন্ধু তুমি আর নামাজ পড়েও না যাবে তাহলে আমার বন্ধুদেরকেও বলছি মা বন্ধের কেউ বলছি চলেন নিয়ত বানাই আজ থেকে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় ইনশাআল্লাহ নামাজ পর্বত ইনশাআল্লাহ এখন আল্লাহবর এই জাতির তিনটা এই জাতির তাস্তা তিনটা প্রথম বাচ্চাদের জন্য নৌরানি মাদ্রাসা বলেন আজকের 5 বছরের বাচ্চা 10 বছর পরে কত বছর আজকের 10 বছরের বাচ্চা বিশ বছর পরে কত বছর তাহলে আজকের এই বাচ্চা আগামী প্রজন্মকে শত বছরের প্রজন্মকে উদ্ধারের শত বছরের প্রজন্মকে উদ্ধারে প্রতিটা বাচ্চাকে নুরানি মাকসায় পড়ানো এই জাতির তাও বা এ জাতির তাও বাবা এ জাতির তবা তালু আর কি বলে উ জাতির তাও হবে যদি জাতির বাচ্চাকে ছেলে আর মেয়ে ছেলে হোক মেয়ে হোক নোরানি বাদ পড়ান আপনার বাচ্চা পড়ান আপনার বাচ্চা পড়ান আপনি বলবেন আমি পড়াবো না আমি পড়াবো না আপনার বাচ্চা আপনার জন্য অবাল হবে মনে রাখবেন আপনার বাচ্চা আপনার জন্য আর যদি বলেন আমি করাবো ইনশাআল্লাহ ঠকবেন না না আমি সময়ের কারণে কোন বিষয়ে আমি না বলেন মাদ্রাসা পড়ালে কি করবেন না বলেন ঠকবেন না ঠকবেন না ঠেকবেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ওরা বলে মাদ্রাসা রাখবো না আমি বলি ইনশাআল্লাহ মাদ্রাসা থাকবেই থাকবে চলবে আল্লাহ বলেন না ইনশাল বলবো আমরা রাখবো না বলে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ আমরা অচিরে ইসলামকে মুছে দিব আই বলি ইসলাম বুঝতে আবার ইসলাম মুস্তের শব্দ ইনসা নাই ইসলাম মুসতে শব্দ কিও ইসলাম বন্ধ করে দিলাম তুমি যে মুসলমানই করানো হয়েছে এটা মুসবা কিভাবে কথা বলো এটা মুখার কোন ব্যবস্থা আছে নাকি না ওইটা নাম করবে লিখলা ইসলাম দক্ষিণ গেটে একজন আজ উত্তর গেটে আরেকজন আজ কাজে আরেকজন আজ ডাক্তার আজা রোবিন্দি নিয়ে আরেকজন আজ লক্ষ্মীপুরে নিয়ে আরেকজন আজ গ্রামীণ আরেক আজ এটা মুসবাক কিনা বলে ছাগলে কি ছাগলে কিনা আমার কথা হয়তো আপনার আরো শুনছেন রাউন বলছিল আমার দুঃখা নিজের মার টাকা দি থেকে খুব ভালো বলতেন না তার মা দুধ খাবে তুই টাকা দিবি আর মূসা ভাসবে সাগরে দুভাবে চোরে সব হামলা করছি ভাসবে কোথায় আর দুবে এজন্য কেউ যদি বলে ইসলাম রাখবে না আল্লাহর কথা আল্লাহ কত আল্লাহ কথম ইসলাম থাকবে অন্য কিছু থাকবে না মিডিয়া শুনে রাখো শুনে রাখো শুনে রাখো সূর্য যতদিন সত্যি থেকে উঠে সচিম দিকে ঢুকতে আল্লাহর কথা আল্লাহ কত আল্লাহর কতম উত্তম বিল্লায় মেয়াদ পাবো কথা আমাদের আশার ভরসা সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে জঙ্গিবাদের ধুয়া তুলে তুলে তুলে তুলে তুলে শেষ করা যাবে না যাবে না যাবে না আমরা আমরা বুঝে গেছি আমরা বুঝে গেছি জঙ্গিবাদ আমাদের উপরে অপবাদ এ জাতির প্রতিটা সাংবাদিক বুঝে গেছে জঙ্গিবাদে দেশে অপবাদ অপবাদ এদেশের সমস্ত বুদ্ধিজীবী মহল বুঝে গেছে আসলে জঙ্গিবাদ অপবাদ অপবাদ বেশি দিন ঠিক না অপবাদ বেশি দিন কি ঠিক না আইন করে করে শেষ করা যাবে না আইন করে করে শেষ করা যাবে না করে শেষ করে না জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে দারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে না অপরাধের রেকর্ড তালাশ করা হয় চল্লিশ বছরের চোরের কোন তালিকায় কোন মাদাসাওয়ালার নাম নাই ঢাকাতে তালিকায় মাদাসাওয়ালার নাম নাই হলার নাম নয় হাই টাকার তালিকায় মাথা চাহার নাম নাই নাই জঙ্গিবাদের তালিকায় মাথা চলার নাম নাই যদি কেউ করে যদি কেউ ইসলামী হুকুমতির ব্যবস্থা রেখেছে ইসলামী হুকুমত তার কি ব্যবস্থা রেখেছে তার শাস্তির ব্যবস্থা রেখেছে এত সুন্দর ইসলামী এর আগে কি বলছেন সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো ইসলাম কি শিখাইলো কতবার ধর একজন ভাবে হত্যা এইটার জন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা হইল নজ্লা বলে না এবার বলেন একজন কেউ যে আমরা হত্যাকারীদের পক্ষে নই আমরা বাঁচানে ওদের পক্ষে সেজন্য সারা পৃথিবী সমস্ত মানুষকে বাঁচা দিল্লা এবার আল্লাহ বলেন তোমাদের কাছে আমার গেছেন রসুল তোমার আদিনের নবুতের জীবনে তোমাদের মধ্যে হাজার এখনো সীমা লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করে কিনা বলে না এখানে রসুলের তালিমা তোমার কেউ সীমা লঙ্ঘন করে না রসুলের শিক্ষা ওরা সীমা লঙ্ঘন করে না এই মেরে ভাইও আল্লাহ আল্লাহ অন্ধকার কিন্তু শেষ হবে জুলুমের রথ অচিরেই শেষ হবে মনে রাত জুলুমের রথ অচিরেই শেষ হবে ইনশাল্লাহ এই জন্য মিছে মিথি আর হবে আমাদের বিরুদ্ধে হ্যাঁ আমাদের বিরুদ্ধে আর মজার মজার কথা আছে আমার কখনই দেখি পত্রিকা বলে জঙ্গি বলে মাদ্রাসা বলার জঙ্গি আমি সঙ্গে সঙ্গে বলে জানেন আমাদেরকে বলবা জঙ্গি হবে আমাদের সঙ্গী অপবাদ হয় আমরা মজরুম আর মজরুমের পক্ষে আল্লাহর আছেন মজরুমের সঙ্গে আল্লাহ পক্ষ আছেন এই জন্য আমাদেরকে কি বলবে বলেন বলে না আমরা কি বলবো বলেন ওরা যখন বলবে জঙ্গি জঙ্গি জঙ্গি আমরা বলবো বলেন ওরা কি বলবে বলেন আমরা কি বলবো এটা কি কথা ওরা বলবে জমি আমরা বুঝি করতাম এটা কি কথা এটা বলেছেন আলা বলেন যা বলে বলো তুমি বলবো কি বলবে বলেন গা বলবে বলো মা বলবে বলো আপনি বলবেন তবন জিজ্ঞেস করলেন শুধু সবর বলবো আর কিছু আর কোনতেছ খেয়াল করেন ব্যাপারে দিনে করবেন কি আর মুখে বলবেন কি আর আমি সবরাজ বলতে থাকব কতদিন চলবে আল্লাহ মত পর্যন্ত এবার আসল জিজ্ঞেস করলেন আচ্ছা শুধু আবার কয়ে দেয় দেখেন কোন ছাত্র দুষ্টুমি করে আরেক সাথে গিয়ে শিক্ষককে কি বলে হুজুর ওনা দুষ্টুমি করে তার ওনা দুষ্টি করে দাও আমি এই কথা বললে কথা ঠিক বলে না শেষ আল্লাহ কখন কি সুন্দর করে বলেন ছিল্লা ওদেরকে গিয়ে বলে দেন আল্লাহ আল্লাহ তালা বলেন না আমি আসা লাগে না আমার কোন আসতে চলে আমার আমর আসতে চলে আমার আদেশ আসতে চলে আমি আসতে হয় না ওদেরকে গিয়ে বলে দাও আতুল্লাহ ওদেরকে গিয়ে বলে দি আল্লাহের হুকুম আইতে আল্লাপের হুকুম আইতে না আপনি বিশ বছর বলবেন না তিরিশ বছর বলবেন না সময় ঠিক করে দিবেন না আমিও কথা দিলাম আপনার উম হাতের উপরে উঠবে আপনার উম দিনের উপরে উঠবে আপনার উঠবে আপনার উন্মত আমাদের উপরে উঠবে আপনার উপরে উঠবে আমি এই জন্য জঙ্গিবাদ বলুক বলতে দিন শ্রেষ্ঠ তোমার থাকবে ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ আর এই জঙ্গিদের শাস্তি হবেই হবে ইনশাল্লাহ বলেন না ইনশাল পত্রিকাওয়ালাদের সামনে স্পষ্ট হচ্ছে মিডিয়াওয়ালাদের সামনে স্পষ্ট হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ার সামনে ইলেকট্রনিক উদ্বাসিত হচ্ছে এদেশের বাদকে। কথা ঠিক না রাখি ঘরে না সে কারা জঙ্গি কোন কোন ইউনিভার্সিটিতে জঙ্গি তৈরি হয় এটা ইতিমধ্যে সাফ হয়ে গেল আরে বাতা ঠিক না রাখি হয় না ওখান থেকে যদি তৈরি হয় নব্বই জন এখান থেকে একজন না ফোটাও না তার তারপরেও এখানের উপরে কেন অপবাদ দাও কেন অপবাদ দাও বন্ধু আল্লাহর কাবিরা যদি ছিটে ফোটা যদি ছিটে ফোটা কোনো এখানে হয় আমাদের আমাদের হাজুর মালানা আস হুজুর বড় সুন্দর বলেন হুজুর বলেন যে মসজিদে জুতা চোর যায় না মসজিদে মুসুল্লি জুতা চুরি করে না জুতা চোর জুতা চুরি করে আরে পাটা ঠিক না রাখি বলে মুসুল্লি জুতা চুরি করে না আরো যেন বলেন জঙ্গি তৈরি হয় কলেজ ইউনিভার্সিটি জঙ্গি তৈরি কারখানা ঢাকা ইউনিভার্সিটি জঙ্গি তৈরি কারখানা ঢাকা জঙ্গি তৈরি কারখানা এটাকে তো বলা যায় এই জন্য মসজিদে যদি জুতা চুরি হয় তো কোন মুসল্লিকে মানুষ বলে নেই মুসল্লিম এটা জুতা চোর সব মুসল্লি জুতা চোর বলে এটা ষড়যন্ত্রের কি অংশ আহ আল্লাহর আমাকে বলা হয়েছিল এগারোটা হত্যা করলে কি করো এক বাচ্চা ঘুম থেকে জায়গা গেছে হঠাৎ শিয়ালের আওয়াজ শিয়ালের আওয়াজ শিয়ালের আওয়াজে ঘুম থেকে জায়গা আইন করছে হত্যা করা হবে সব শর কানে আঙ্গুল থেকে বেশি না আর শিয়াল আইনের মায়ের ফল কি করা তুই তোর আমারও তো হত্যা করেছে তার আঙ্গুল হয় না হত্যা করবে তোমার তো তার আঙ্গুল হয় না তো জানিস না আগে মারবো হরে হত্যা করবে হরে পাইব কি করবে বলেন আগে মারবো পরে কি ধরবো এখন তো আল্লাহর বলে কতল করত এটাকে হরে তো জঙ্গি না আগে মারছে না আগে মারতে আগে মারতে কান আরে কথা বুঝেন নাই আরিম আহরা কঠিন সত্যি অপেক্ষা করতেছে কিন্তু আল্লাপদ বলেন আমি রক্তুল আলম লাফ করে দিব কিন্তু হুকুমতে যাওয়ার আগে না পরে হুকুমতে যাওয়ার আগে মামলা দাখিল হওয়ার আগে গ্রেফতার হওয়ার আগে মামলা দাখিল হওয়ার আগে যদি তার জন্য তার সে যদি আল্লাহর কাছে মাছ চায় কার মনোবাক্যে মাছ চায় তাহলে পরে আল্লাহ আর করবো না আর করবো না তব্দুল আলমিন বলে আমি বলবো মা আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো করেন আল্লাহ আমাদের আপনারা যারা আসছেন নিয়ত করে করেন ইনশাল্লাহ আজ থেকে পড়বো আজ থেকে পদ্মা বুঝি তামাতে চলবো আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন